আবুহেরা রজিউল্লাহ তা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলিয়ালাম যখন সামি আল্লাহমান হামিদাহ বলে রুকু হতে উঠতেন তখন আল্লাহ হুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন আর তিনি যখন রুকুতে যেতেন এবং রুকু হতে মাথা উঠাতেন তখন তাকবীর বলতেন এবং উভয় সাজদা হতে যখন দাঁড়াতেন তখন আল্লাহু আকবার বলতেন